السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عواجا قيمة لإنذر بأسا شديدا من لدن ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا شبريو درشق بندو আমি যে বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হচ্ছে জান্নাত আমরা কিভাবে যেতে পারবো জান্নাত যেতে হলে আমাদের কি করা দরকার জান্নাত যেতে হলে কি জিনিস আছে যা আমাদের আমাদেরকে অবলম্বন করতে হবে এবং কি জিনিস আছে যা আমাদেরকে পরিহার করতে হবে এই সম্পর্কে কয়েকটি কথা আমি প্রিয় দর্শকবিন্দুর সামনে পরিবেশন করব। জান্নাত আল্লা রব্বুল আলমিনের বেরাট এক যে ন্যামত আল্লাহ তালা কালকে ক্যামতের মাঠে আমাদেরকে দান করবেন আমাদের আমলের বিনিময়ে মানে আমলের বিনিময়ে জান্নাত পাওয়া যাবে জান্নাত যেতে হলে আমলের দরকার হবে বিনা আমলে জান্নাত পাওয়া যাবে না আর সেই আমলগুলোর মধ্যে একটি আমল হচ্ছে রোজাও একটা জিনিস রোজাও একটা এমন আমল যে রোজা রাখলে মানুষ জান্নাত যেতে পারবে তাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে আসিয়া মজুনাত রোজাটা হচ্ছে ঢাল মানে মানুষকে জাহান্নামের আগুন থেকে এই ঢাল হয়ে রোজা বাঁচাবে আল্লাহ রোজার ফিরতের কথা বলতে এটা আল্লাহ বড় দয়া যে আল্লাহ তালা এই রোজার এত ফজিরত রেখেছেন যে আমাদের রোজা রাখার কারণে মুখ থেকে যে গন্ধটা হয় সেই গন্ধটা আল্লাহর কাছে মিসকে আম্বার অর্থাৎ যে আতরটা যে সেনটা জাননা তারগীব নামক কিতাবে এই হাদিসটি বর্ণিত হয়েছে আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে একদিন রোজা রাখবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে একদিন রোজা রাখবে তাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন সে জাননাতে যাবেন এইভাবে আল্লাহ নবী বলছেন জানতে বাবা বোখারি ও মুসলিম শরীফের হাদিস নবী বলছেন জানতে বাবা ইউকাল আল্লাহু মিনহুমা লা গাই রুহুম আল্লাহ নবী বলছেন জান্নাতের একটি দরজা আছে সেই দরজাটার নাম হচ্ছে রাইয়ান দরজা এই রাইয়ান দরজা দিয়ে কালকে কেমতের মাঠে রোজাদাররা প্রবেশ করবে রোজাদাররা ব্যতীত ওই দরজা দিয়ে অন্য কেউ প্রবেশ করতে পারবে না রোজা কত মহান আমল যে রোজাদারদের জন্য আল্লাহ তালা একটি বিশেষ দরজা তৈরি করে রেখেছেন যে দরজার নাম দিয়েছেন রাইয়ান আর এই রাইয়ান দরজা দিয়ে প্রবেশ করবেন কারা রোজাদার রাগ অনুরূপ ভাবে বোখারি ও মুসলিমে বর্ণিত হয়েছে মান ফি বা বিশ্ব নবী মোহাম্মদ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন রোজা রাখবে আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলমিনকে রাধি করার উদ্দেশ্যে আল্লাহর পথে আল্লাহর রাস্তায় যে ব্যক্তি একদিন রোজা রাখবে আল্লাহ তালা তার চেহারা কে আগুন থেকে এত দূরে জাহান্ন যদি একদিন আল্লাহর উদ্দেশ্যে রোজা রাখা হয় অনুরূপভাবে ভাবে ত্রিমিদি এবং মুসলাদ আহমদে বর্ণিত হয়েছে আল্লাহ নবী বলছেন মান্লাহে যা আল্লাহ আল্লা তার মাঝে আর জাহান নামের মধ্যে একটি মানে খন্দক খনন করে দেবেন খন্দক গার খুরে দেবেন সেই গারটা কত বড় হবে কত প্রশস্ত হবে কত জাহান নামকে ওই লোকটি থেকে যে লোকটি আল্লাহ রব্বুল আলমিনের জন্য একদিন রোজা রাখবে আরো আল্লাহ নবী বলছেন আল্লামা আলবান আর নামক কিতাবে এই হাদিসটি উল্লেখ হয়েছে আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি একদিন রোজা রাখবে আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আল্লাহ রবীন্দ্র জাহান নামকে তার থেকে এত দূরে রাখবেন এত দূরে রাখবেন যার দূরত্ব পথ হবে একশো বছরের পথ সোহান আল্লাহ আমি বলতে চাইছিলাম ভাইরা আমার আল্লাহর কাছে এই রোজা কত বড় আমল আল্লাহর কাছে এই রোজা কত বড় কাজ যে এই ছোট্ট কাজটার বিনিময়ে আমরা লাভ করতে পারব মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে বিরাট এক জিনিস যা হচ্ছে জান্নাত তাই জান্নাত পেতে চাইলে ধরুন আমল রোজা রাখার আমল জাকাত দেওয়ার আমল নামাজ পড়ার আমল এইভাবে জান্নাত যাওয়ার আমল হচ্ছে হজ করা জি হ্যাঁ হজ করার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন জান্নাত দান করবেন আল্লাহ তালা বলেছেন অলিল্লাহি আল্লা হেজুল দঈদ উদ্দেশ্যে মানুষের উপরে কাদের ওপরে ফরজ করা হয়েছে মানিস্তাত আলাদা আলী কাসাবা যারা মক্কা শরীফ পর্যন্ত পৌঁছতে পারবে মক্কা যাওয়ার মতো টাকা পয়সা বিষয় সম্পত্তি যাদের আছে সাংসারিক খরচার বাদে যাদের কাছে উদ্বৃত্ত টাকা থাকে সেই টাকাটা যদি এতটা পরিমাণের হয় যে পরিমাণে টাকা দিয়ে মক্কা যাওয়া যায় যে পরিমাণে টাকা দিয়ে হজ করা যায় তাহলে এমন ব্যক্তির উপরে হজ করা কি হয়ে যায় ফরজ হয়ে যায় ওমান কাফারা মানে হজ ফরজ হয়ে গেছিল টাকা ছিল তাও গেল না যদি কেউ না যায় যেতে অস্বীকার করে তাহলে তার জেনে রাখা দরকার আল্লাহ গানিউন আনিল আলামিন আল্লাহ তাআলা বিশ্বাসী থেকে মুকাফাক্কিহিন আল্লাহর কোন প্রয়োজন নেই যদি না যায় ক্ষতি আমার যায় তো লাভ আমার এতে আল্লাহর কোন কিছু এসে যাবে না তাই তো হাদিসের কুদসির মধ্যে তোমাদের আগে যত মানুষ ছিল এবং যত মানুষ এখন আছে কেমন পর্যন্ত যত মানুষ আসবে যত জিন আছে যত মানুষ আছো তোমরা তোমরা সবাই যদি একটি মানুষের মতন হয়ে যাও আল্লাহ দিনদার পরেজগার একেবারে সবাই দিনদার পরেজগার হয়ে যাও তোমাদের সবার দিনদার পরেজগার আর আল্লাহ আল্লা হয়ে যাওয়ার কারণে আমার মূলকে আমার রাজত্বে কোন কিছু বৃদ্ধি সৃষ্টি করবে না অনুরূপভাবে তোমাদের পূর্ব যত মানুষ ছিল এবং যত জিনিস পরে যত মানুষ এবং যত জিন এসছে কেমন পর্যন্ত যত মানুষ এবং যত জিন আসবে তোমরা দুষ্ট দুরাচার হয়ে যাও কেউ যদি আল্লাহওয়ালা না থাকো সবাই যদি বদমাস হয়ে যাও তাহলে তোমাদের সবারই দুষ্ট দুরাচার আর পাপি হয়ে যাওয়ার কারণে আমার রাজত্ব থেকে কোনো কিছুই কমবে না আমি বলতে চাইছিলাম ভাইর আমার আল্লাহ বলেছেন হজ ফরজ করা হয়েছে তাদের জন্য যারা মক্কা পর্যন্ত পৌঁছতে পারে এবং পৌঁছানোর শক্তি সামর্থ্য ছিল টাকা পয়সা ছিল তারপরেও যদি কেউ হজ করতে না যায় তার জেনে রাখা দরকার যে আল্লাহ তালা বিশ্ববাসী থেকে মোকাফেক্কিহীন অর্থাৎ আমরা হজনা করতে গেলে এতে আল্লাহর কোনো ক্ষতি হবে না বরং ক্ষতি আমাদেরই হবে তাই বলছিলাম হজ ফরজ হয়ে যাওয়ার পরেও যদি আমরা কেউ হজ করতে না যাই তাহলে ক্ষতি আমাদের হবে এতে মহান আল্লাহ রবীমিনের রাজত্বে কোন কিছু বৃদ্ধি সৃষ্টি হবে না আর তার রাজত্ব থেকে কিছু করবে না আলী সাল্লাম তাই তো তিনি বলছেন যে ব্যক্তি হজ করতে গেল মান হাজা ফালামিয়ার ফোস ওয়ালামিয়ার শোক রাজা আকাইয়াউমিন হজ করতে গেল, আর হজের সময় কারোর সাথে ঝগড়া করল না বিবাদ করল না অশ্লীল নোংরা সমস্ত কাজ থেকে সে নিজেকে বিরত রেখে সুন্দর সঠিক ভাবে সে হজটা আদায় করে এলো তাহলে রাজা আকাইয়াও মিন সে এমন অবস্থায় বাড়ি ফিরে যেন সে আজই বা তাকে আজই তার মা প্রসব করেছে আজই সে জন্ম নিয়েছে পৃথিবীতে যখন দুনিয়াতে আমরা সবাই এসেছিলাম तक शिशु अवस्थाय निष्पाप निष्कलंक निर्मल छा गुनाखाता छा ए रे जख को मानुष सुंदर भाव सठीक सूंदर आकार हजता तक तारकमेर কোন গুনা কোনো পাপ থাকে না সব পরিষ্কার হয়ে যায় আর অবশ্যই যার গুনা পরিষ্কার হয়ে যাবে যে গুণা থেকে নিষ্পাপ হয়ে যাবে তার জন্য তো জান্নাতই আছে যার জন্য আল্লাহ নবী আরো একটা হাদিসের মধ্যে বলছেন বখারিওয়া মুসলিম শরীফের হাদিস আল অমরাতো ইমরাতে কাপা রাতুল লেমা বাইন ওয়াল হাজুল মবরুরাল জাজাউন ই জান থেকে আর উমরার মধ্যবর্তী দিনগুলোতে যে গুণাগুলো হয় সেই গুণাগুলার জন্য জানা আর যে হজটা আল্লাহর কাছে কবুল হবে সেই হজের বদলা জান্নার ছাড়া আর কিছুই নয় বুঝতে পারা গেল জান্নার যাওয়ার মাধ্যম হজ যে হজ আল্লাহর কাছে কবুল হবে সেই হজের বদলা জান্নার ছাড়া আর কিছু নয় তো ভাইর আমার কথা হচ্ছে আল্লাহ আল্লা র এই হজ তাদের ওপর ফরজ করেছেন যারা শক্তি ও সামর্থ্য রাখে আর এই হজকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইসলামের একটি খুঁটি এবং একটি স্তম্ভ হিসাবে গণ্য করে বলছেন বুনিয়াল ইসলাম ও আল্লাহ খামস এখন একটি ছোট্ট বিরতি নিচ্ছি সাথে থাকুন আবার আসছি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 বিদ্যের বিদ্যা হচ্ছে মূল বিদ্যা ইসলামের অপর নাম হলো জানা আর এর বিরোধী নিয়ম নীতির শিক্ষিত মানুষই আল্লাহকে ভয় করে যে বিদ্যা না হক হক বুঝে না সত্য মিথ্যা বুঝেনা সেটা মূলত বিদ্যা নয় जहां मूलत आस ज्ञान अर्जन मध्यमे जाना जावर्ती अनुष्ठान पिसाए জানাচ্ছি আমি বলছিলাম হজের কথা এই হজটা একটা আমাদের জান্ন যাওয়ার মাধ্যম আর হে হজটাকে বিশ্ব নবী মুদ রসুল্লাহ সাল্লাম একটা ইসলামের রুকুন এবং স্তম্ভ হিসাবে গণ্য করেছেন তাই তিনি বলছেন বুনিয়াল ইসলাম আল্লাহ শাহাদ আনাহাম্মাল ওয়া ইতা ওয়া সৌম রান ইসলামের খুঁটি পাঁচটি ইসলাম দণ্ডমান আছে ইসলামের ভিত্তি রাখা হয়েছে পাঁচটি খুঁটির ওপরে এক নম্বরে খুঁটি শাহাদাত আল্লাহ ইলাহা ইহ আল্লাহ চারা সত্যিকারের কোনো মাবুদ নেই আর মোহাম্মদ সালাহ সাল্লাম আল্লাহর প্রেরিত রাসুল আল্লাহর বান্দা তারপরে এ কামি সাল নামাজ পড়া জাকাত দেওয়া রোজা রাখা আর বাইতুল্লাহ শরীফের হজ করা তো বাইতুল্লাহ শরীফের হজ করা এটা ইসলামের একটি খুঁটি আর এই খুঁটি যদি আমরা পালন করি বা এটা যদি আদায় করি তাহলে আল্লাহ ইসলামের ঘরটা আমাদের ঠিক থাকবে আর ইসলাম নামের ঘরটা যাওয়ার বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে একজন সাহাবি এসে বললেন ইয়া রাসুল্লাহ আইউল আমি আফদাল সব উত্তম আমল কি আল্লাহ নবী বললেন আলী ইমান ও বিল্লাহ ওয়া রাসুলহি সব উত্তম আমল হচ্ছে আল্লাহ এবং তার রাসুলের ওপরে ইমান আনা কালা সোম্মা মা আজা সাহাবি বললেন তারপরে কি আল্লাহ নবী বললেন আল জিহাদ তারপরে সব থেকে উত্তম আমল হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা সাহাবি বললেন সোম্মা মা তারপরে কি আল্লাহ নবী বললেন তোম্মা আল্লাহুল মা বোর তারপরে হচ্ছে সেই হজ যে হজ আল্লাহর কাছে কবুল হয় আর কোন হল আল্লাহর কাছে কবুল হয় যে হজকে আপনি আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের তরিকা অনুযায়ী আদায় করবেন যে হজ করতে গিয়ে আপনি কোনো রকমের মানে লোক দেখানি প্রসিদ্ধতা অর্জন করা সুনাম সুখ্যাতি নেওয়া মানুষ আমাকে হাজি বলবে এরকম উদ্দেশ্য নিয়ে আপনি হজ করতে যাবেন না যে হজের আপনি টাকা হালাল টাকা নিয়ে হজ করতে যাবেন এবং সঠিক সুন্দর আকারে সেই হজটাকে আপনি পালন করবেন এই হজ আল্লাহর কাছে কবুল হবে কিন্তু যদি আপনি এই উদ্দেশ্যে নিয়ে হজ করতে যান যে এতে মানুষ আমাকে হাজি বলবে এবং মানুষের কাছে আমি সুনাম পাবো আমার একটা চর্চা হবে কিংবা আপনি গেছেন হজ করতে আত্মসাত করা টাকা টাকা এবং মানুষের কাছ থেকে মানে মানে করে আপনি গেছেন হজ করতে নিয়ে তারপরে আপনি হজের মাঠে গিয়ে লাভবাহিক লাভবাহিক আল্লাহ মাল্বাইক বলে আল্লাহকে ডাকবেন আল্লাহ গো আমি হাজির আল্লাহ গো আমি হাজির আল্লাহ বলবেন তুমি হাজির নয় কেন মাতামকাহরাম হারাম হারাম বকা হারামিয়াবিল হারামাজ তোমার হারাম টাকা হারাম খাদ্য হারাম কাপড় পরিধান সবকিছু তুমি হারাম নিয়ে হজ করতে চলে এসেছ কীভাবে তোমার হজ দোয়া কবুল হবে আল্লাহ বলছেন যে যদি টাকাটা হালাল হয় এবং মানে উদ্দেশ্য যদি ভালো হয় এখলা যদি থাকে তাহলে এই হজ আল্লাহর কাছে কবুল হবে আর যে হজ আল্লাহর কাছে কবুল হবে সেই হজের বদলা জান্নাত ছাড়া আর কিছুই اي بابي دش نبي محمد رسول الله صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفعان الفقر والدنوب كما ينفع الكيرو خواس الحديد اتا تدمي دي شريف الحديث اللما البني اي حديث كي صحيح بولي اللهم نبي بولي تابعوا بين الحج والعمرة اك امرا قرار پوري ابرو امرا قرار شجد تالي ابرو امرا قرار تجاو এই অমরা আর হজ যদি করো তাহলে এই জিনিস দুটি দারিদ্রতা দূর করবে আর গোনাগুলাকে মিটিয়ে দিবে যেমন কামারের হাফড় বা কামারের ভাটটি যেটাকে বলা হয় যা দিয়ে সে লোহাকে গরম করে পিটিয়ে দূর করে দেওয়া হয় সোনাকে গরম করে সোনা ও রূপা থেকে ময়লাকে দূর করে দেওয়া হয় আর যে আল্লাহর কাছে কবুল হবে সেই হজের বদলা জান্নার ছাড়া আর কিছুই নয় তো ভাইরা আমার যে কথাটা আমি বলতে চাইছিলাম সেটা হলো এই যদি আমরা হজ করি সামর্থ্য থাকলে তাহলে ইনশা আল্লাহতালা এই হজও আমাদের জান্নাতের যাওয়ার মাধ্যম হবে এই হজের ও আমরা জান্নাতে যেতে পারব এইভাবে জান্নাত যাওয়ার মাধ্যম হচ্ছে মাদিনের সাথে আদানের শব্দগুলা বলা মাদ্দিন যখন আদান দেয় তখন আদানের শব্দগুলা যদি মাদিনের সাথে সাথে বলা হয় মানে মাদিন যখন বলবে আল্লাহ আকবার আল্লাহ আকবার ابنيبلب الله أكبر الله أكبر معبل البشهد الله إها إ الله ابنبل بالأشهد ال إها إ الله مع بل الأشهد محمد رسول الله ابن بل أشد أن محمد رس الله معبل الحّ على صلا ابنبل اللا حوللة ولا قوة মহদিন বলবে হাই আল্লাহ ফলা বলুন আল্লাহ আল্লাহ জাননা সে জান্নাতে যাবে এই হাদিস বর্ণিত হয়েছে মুসলিম শরীফে আল্লাহ নবী বলছেন মহদ্দিনের সাথে যদি কেউ শব্দগুলো বলে হযরত উমর বিন থেকে বর্ণিত এই হাদিস তাহলে সে জান্নাতে যাবে অনুরূপ বোখারি ও মুসলিম শরীফে বর্ণিত হয়েছে আল্লা নী বলেছেন যদি কেউ আদানের পরের পরে যখন আদান আল্লাহ নবী বলছেন যদি কেউ মদ্দিনের সাথে বা আদানের শেষে এই দুয়াটি পরে তার সুপারিশ করা যদি এই সমস্ত জিনিসগুলাকে স্মরণে রাখি না এই সমস্ত জিনিসগুলাকে খেয়াল করি না যে এগুলি এত বড় বড় ফজিলত রয়েছে এগুলোর মধ্যে অথচ এগুলি হচ্ছে আমাদের জান্নাত যাবার মাধ্যম দেখেন নবী কি বলছেন যদি কেউ আদানের পরে এই পরে হাল্লাহ আমার সুপারিশ করা তার জন্য হয়ে যাবে দিনে। আমরা আজকে সুপারিশ তালাশ করার জন্য ধরে বাড়াই দিছি। এবং আমরা মনে মনে অনেক জনাকে ধরে বসে আছি কালকে কে মাঠে নাকি তারা আমাদের হয়ে সুপারিশ করবে জিনা সুপারিশ কেউ করতে পারবে জানা কে সুপারিশ করবে বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাই শরীফে বর্ণীত হয়েছে কত দিন হবে খামসিউন আলফা সালা বলা হয়েছে একটা দিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান এই হাজার বছরের সমান সুদীর্ঘ এই কালটা আমরা যখন দাঁড়িয়ে থাকবো তখন আমাদের অবস্থা কি হবে বুঝতেই পারছেন কঠিন অবস্থার মাধ্যম দিয়ে আমাদের মানে সেই সময়টা কাটবে কঠিন অবস্থার মাধ্যম দিয়ে তখন অসহ্য হয়ে আমরা সবাই বলাবুলি করব করবো চলো সুপারিশ করার জন্য আমরা লক্ষ্য এই লোক খুঁজতে গিয়ে আমরা আদম আলাহ সালামের কাছে যাব নূ আল সালাত সাল্লামের কাছে যাব ইব্রাহিম আলহ সাদু সাল্লামের কাছে যাব। এইভাবে মৌসা আলাহ সাদু সাল্লামের কাছে যাব ঈসা আলাই সালু কাছে যাব। মোট কথা যে সমস্ত বড় বড় নবীরা দুনিয়াতে আসছেন এই সমস্ত নবীদের কাছে গিয়ে আমরা বলবো যে মেহরবানি করে আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করে দেন তখন সমস্ত নবীরা এই অজুর পেশ করবেন যে আজকে আল্লাহর কাছে সুপারিশ করার মতন শক্তি আমাদের কারও সবাই কিন্তু উদর পেশ করবে যে আমরা কেউ আজকে আল্লাহ রবুল আলমিনের কাছে সুপারিশ করতে পারবো না শেষে আমাদেরকে বলা হবে তোমরা যাও বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহিবাসাল্লামের কাছে তিনি তোমাদের হয়ে সুপারিশ করতে পারবেন তিনি ছাড়া সুপারিশ কেউ করতে পারবে না তারপরে আল্লাহ নবীর কাছে গেলে আল্লাহ নবী কি বলবেন আল্লাহ নবী কিন্তু এ কথা বলবেন না দয়ার নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্ল্লাহ সাল্লাম তিনি কিন্তু এ কথা বলবেন না যে আমি পারব না তিনি বলবেন আনা লাহু এই কাজটা আজকে আমাকেই করতে হবে তারপরে আল্লাহ নবী বলছেন আমি আল্লাহর আরসের নিচে সাজদাই পরে যাবো অনেকক্ষণ আল্লাহর জন্য সাজদা করব। আল্লাহর অনেক প্রশংসা করব। শেষ প্রশংসার বাক্যগুলো আল্লাহ তখন আমাকে শিখিয়ে দিবেন তারপরে বলবেন ইয়া মহাম্মদ এর ফার আসা ওয়াস আল তুতা হে মোহাম্মদ তুমি তোমার মাথা তোলো তুমি চাও তোমাকে দেওয়া হবে তুমি সুপারিশ করো তোমার সুপারিশ কবুল করা হবে তারপর বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে সুপারিশ করে বলবেন আল্লাগো মোম্মতরা বহু কষ্ট পেতে আছে তারা আর সহ্য করতে পারে না মেহরবানি করে আল্লাগো তুমি হিসাবে কিতাবের কাজ শুরু করে দাও এবং তাদেরকে এই কষ্ট থেকে এই জ্বালা যন্ত্রণা থেকে আল্লাগ তুমি নিষ্কৃতি দাও তাদেরকে বাঁচাও তখন মহান আল্লাহ রব আল তখন হিসাব ও কিতাবের কাজ শুরু করবেন আমি বলতে চাইছিলাম যে ভাইরা আমার আমরা ছোট্ট দোয়াটি নবী শিখিয়ে দিয়েছেন যদি ওই দোয়াটা পড়ি আদালের পরে যে দোয়াটি বলা হয় এই দোয়াটা যদি পড়ি তাহলে এই দোয়াটা পরার জন্য নবী বলছেন হাল্লা তাহ শিয়াল কেয়ামতে তার জন্য সুপারিশ করা কালকে কেয়ামতের মাঠে আমার ওপরে ওয়াজিব হয়ে যাবে এছাড়া কেউ সুপারিশ করতে পারবে না হাদিসের আলোকে একথাও পরিষ্কার হয়ে গেল যে বড় বড় নবীরা সুপারিশ করতে পারলো না আদম আলাম সুপারিশ করতে পারলেন না তাহলে যে কাজ নবীরা করতে পারেন না সে কাজ কি করে আমরা ভাবতে পারি যে দুনিয়ার সাধারণ কিছু মানুষ হয়তো তাদেরকে আমরা আল্লাহর ওলি মনে করে নিয়ে তাদেরকে ভেবে নিয়েছি তাদের সম্পর্কে যে এরা সুপারিশ করতে পারবে কি করে ধারণা করে নিলাম কি করে বুঝে নিলাম যে কাজ নবীরা করতে পারে না সে কাজ এরা করতে পারবে কোনদিন কেউ করতে পারবে না ভাইরা আমার সুপারিশের করার কাজ সুপারিশ করতে পারবেন বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আল সাল্লাম তাই আমাদেরকে সেই কাজগুলো করতে হবে যে কাজগুলো করলে নবী মোহাম্মদ রসুল্লাহ আমরা তার সুপারিশ লাভে ধন্য হতে পারবো শুধু মনে করলেই আর মনে ভেবে নিলেই যে সবকিছু হবে তা হবে না বরং যা হবে তা সবকিছু হবে কোরআন হাদিসের আলোকে যা কোরআন হাদিসে আছে তাই হবে না কেমতের মাঠে আপনার হয়ে রোজা হাদিসের মধ্যে আসছে যে কালকে কেমতের মাঠে রোজা আল্লাহকে বলবে গো আল্লাহ এই লোকটি তোমার জন্য খাওয়া দাওয়া এবং প্রবৃতি চরিতার্থ করার্থ থেকে ছিল আর এই লোকটি দিনে খাওয়া দাওয়া করেনি নিজেকে ক্ষুধার্ত অবস্থায় সুপারিশ করছি। আমার সুপারিশ কবুল করো আল্লাহর রসুল বলছেন ফায়ুষা সহি হাদিসের কথা ফায়ুষা আল্লাহ কোরআন ও এই রোজার সুপারিশ কবুল করবেন তাই কিছু কাজ আছে যে কাজগুলি করলে এগুলি আমাদের জন্য সুপারিশ করবে এবং আমাদের জন্য জান্নার যাওয়ার পথ সুগম হয়ে যাবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের জন্য এমন কাজগুলিকে সহজ করে দেন যে কাজগুলো করলে কালকে আমাদের জন্য জান্নার যাওয়ার পথটা সহজ হয়ে যাবে আলা সাল্লাহ আল্লাহ নবীনা আলা ও আল্লাহি সাহাবিহি আজমাইন